এই রমজানের আরেকটি আমল হলো করণীয় হলো বেশি বেশি দান সৎকা করা রসুল্লাহ সাল্লাম এই রমজান মাসে বেশি বেশি দান করতেন বেশি বেশি করতেন। আর এই দান মানুষের গুণের কাফার হয়ে যাবে আল্লাহ বলছেন ওসারি কুম তোমরা তোমার প্রতিপালকের রহমতের দিকে দৌড়াও যারা ব্যয় করে এই খরস আল্লাহর রাস্তায় খরস আল্লাহ রাস্তায় দান এটা মানুষের গুনা আপনি গ্রান্টি দিতে পারবেন না আমি গানটি দিতে পারবো না মক্কার ইমাম সাহেব গ্রান্টি দিতে পারবেন না তিনি মাসুন এই জন্য গুনা মাফের জন্য আপনাকে সব সময় সচেষ্ট হতে হবে सब समय चेष्टा चाले गुना गुरुपूर्ण मास गाफी हादी रसुल्लाबा कर सत्तर बारे बबा कर दिनी एक तबा करफार कर আপনাকে আরো বেশি তোবা করতে হবে এই রমজান মাসে আপনাকে তোবা করতেই হবে এছাড়া উপায় নাই কারণ ওই ব্যক্তির নাক দুলাই বিষড়িত হোক ওই ব্যক্তির নাক দুলাই তুষারিত হোক আপনাকে এর আগে একটা কথা বলেনি রমাজন যেরকম আপনার জন্য অনেক রহমতের অনেক বরকতের অনেক খুশির খবর অনেক বড় সুসংবাদ আবার আপনার জন্য অনেক বড় দুঃসংবাদ ওই ব্যক্তির নাক দুলাই দোষী হোক দূষিত দুলাই দূষিত হোক যে ব্যক্তি রমাজান পেল অথচ রমাজান চলে গেল কিন্তু নিজের গুণা ক্ষমা করাতে পারলো না বয়সে আপনার সিয়াম ফরজ হয়েছে এই পঁয়ত্রিশ বছরে পঁয়ত্রিশটা রমাজন চলে গেছে কিন্তু আপনার গুনা ক্ষমা করাতে পারলেন না রসির বলেছেন যে ব্যক্তি রমাজান পেল রমাজান চলেও গেল। কিন্তু তার গুণা ক্ষমা না ওই ব্যক্তির নাকলেই হাদিস এই রমাজান আপনার জন্য যেরকম সুসংবাদ আবার ঠিক এই রমাজানই একই রমাজান আপনার জন্য দুঃসংবাদ এই জন্য আপনাকে তবা করতে হবে প্রত্যেকটা মুহূর্তে সবচাইতে বড় জগন্ন অপরাধী আমি আমি আমি গুন আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি ব্যতীত আর কেউ ক্ষমা করতে পারবে না আল্লাহ আমি অপরাধী আমি গুণাহার আমাকে মাফ করো কায় মানু বাক্যে তাও বা আপনাকে করতে হবে রমাজনের অন্যতম কাজ হল আপনার জন্য দবা করা